আইশাহ রজিয়াল্লাহ তাল্নাতে বর্ণিত আবু বকর রদিয়াল্লাহ তাল্লু তাঁর নিকট এলেন এ সময় মিনার দিবসগুলোর এক দিবসে তাঁর দুটি মেয়ে দফ ছিল। নাবি সাল্লাহ আলহি সাল্লাম তার চাদর আবৃত অবস্থায় ছিলেন তখন আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন মেয়ে দুটিকে ধমক দিলেন অতপর নাবি সাল্লাহ আল্লাহলাম মুখমণ্ডল হতে কাপড় সরিয়ে নিয়ে বললেন হে আবু বকর ওদের বাধা দিও না কেননা এসব ঈদের দিন আর সে দিবসগুলো ছিল মিনার দিন